পর্বে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাহু আলিহুয়াকে আমরা কিভাবে ভালোবাসবো আর কেনই বা ভালোবাসব তাকে ভালোবাসা যে ইমানের অংশ সেটা নিয়ে অল্প আলোচনা হয়েছে আজকের পর্বে আমরা জানতে যাচ্ছি তার জন্ম বংশ পরিচয় এবং তার পরিবার সম্পর্কে ইনসা আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা মক্কারমায় সে সময় মক্কা ছিল সমগ্র আরব উপদ্বীপের প্রাণকেন্দ্র এবং ধর্মীয় তীর্থভূমি হিসেবে আরবরা মক্কাকে সম্মান করত কারণ মক্কায় ইব্রাহিম ও ইসমাইল আলহ ইসলামের নির্মিত কাবা অবস্থিত যে কাবায় তারা হজ করত তাওয়াফ করত সেই মক্কাতে ছিল কোরআশ বংশের আবাস যেখানে রসল সাল্লাহু আলহিহাসাল্লামের জন্ম হয় আরবদের কাছে কোরআশরা ছিল অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী কেননা হারাম শরীফের সুরক্ষা ও যাবতীয় কার্যাবলীর দায়ী দায়িত্বে তারাই ছিল আরব জাতি সর্বদাই নিজ বংশীয় পরিচয় ধরে রাখে কারণ এর মাধ্যমেই তারা পরিচয় প্রকাশ করে বংশ নিয়ে গৌরব করে এমনই পরিবেশ এবং অবস্থান নিয়ে রসল্লাহ সাল্লিয়া জন্মগ্রহণ করেছেন সকল বংশতত্ত্বাবিদদের মতে রসুল্লাহ সাল্লু আলিউয়া্লামের বংশধারা হলো মোহাম্মদ এ বিন আবদুল্লাহ এবেন আব্দুল মুত্তালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ابن قساي، ابن قلاب، ابن مرّا، ابن كاب، ابن لوائي، ابن غالب، ابن فحر، ابن مالك، ابن نظر، ابن كنانا، ابن خزيمة ابن مدرقة، ابن إلیاس، ابن مزر، ابن نظر، ابن معد، ابن عدنان الآن ما ابن القيم رحمه الله بلن بانشتط بيتهر ايكمتو رسول صلى الله عليه وسلم اير بانشتارا عدنان پر جنتو بيشددهو ايبون ايتي عدنان اير اوپوري بھاگير بانشتارا এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে আদনান ইসমাইল আলহামের বংশজাত সন্তান মায়ের দিক থেকে রসল সাল আলহি ওয়া বংশধারা হলো আমিনা বিন তো ওয়াহাব ইবনে আবনে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব, ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয় ইবনে গালেব ইবনে ফেহের অর্থাৎ ফেহের পর্যন্ত পৌঁছে পিতৃ ও মাতৃ উভয় বংশ এক হয়ে গেছে সুতরাং তিনি ছিলেন পিতৃ ও মাতৃকোল উভয় বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ বংশের অধিকারী ওয়াসল আহমনুল আসকা বলেন আমি রসল সাল্ল আলহিহাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আল্লাতালা ইসমাইল আলহ ইসলামের বংশধর থেকে কিনানাকে নির্বাচন করেছেন আর কিনানার বংশ থেকে নির্বাচন করেছেন কোরাইশকে কোরয়েশ থেকে বনি হাশেমকে এবং বনি হাশেম থেকে নির্বাচন করেছেন আমাকে এমনকি শত্রুরাও তার এই উচ্চ বংশমর্যাদার সাক্ষ্য দিয়েছে যেমন আবু সুফিয়ানের বর্ণনা সম্বলিত হাদিসে এসেছে রোমান সম্রাট হিরাক্লিয়াস রসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের বংশ জানতে চাইলে আবু সুফিয়ান তখন তার নবীর শত্রু হওয়া সত্ত্বেও বলেছিলেন সে আমাদের মধ্যে বংশমর্যাদায় উন্নত হিরাক্লিয়াস বললেন আমি তোমাকে তার বংশ জিজ্ঞেস করলাম তুমি বললে তিনি তোমাদের মাঝে উন্নত বংশীয় ঠিক এভাবেই নবীগণকে স্বজাতির উন্নত বংশে পাঠানো হয় জানা যায় নবীজির জন্মের পর দাদা আব্দুল মুতালিব নাম রেখেছিলেন মোহাম্মদ কোরআনে নবী এইসা আলাইসাল্লামের ভাষায় বলা হয়েছে আহমদ নবতের পূর্বে তাকে ডাকা হতো আল আমিন বলে হাদিসে জুবাই রিবিন মোতাইম রাদ্লা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিউসালাম বলেন আমার পাঁচটি নাম রয়েছে আমি মোহাম্মদ ও আহমাদ এবং আমি মাহি যারা আমার মাধ্যমে আল্লাহ কুফর মুছে দেন এবং আমি হাসের যেহেতু মানুষ পরকালে আমার উপর নির্ভর করে সমবেত হবে এবং আমি আকিব আবু মুসা আল আশাহরি রদুল্লাহ আনহু বলেন রসল সাল আলহি ওয়াসাল্লাম আমাদের সামনে নিজের নাম এভাবে বলতেন আমি মোহাম্মদ আহমদ মুকফি হাশির নবীতা নবীর রহমা জুবাই রবিন মতঈম রদুল্লাহ আনহু বলেন আল্লাহ নিজেই নবীজির নাম রেখেছেন রৌফ ও রহিম ইবনুল কাইম রেহমাহুল্লাহ বলেন এই নামগুলো সব গুণবাচক তাই এগুলো শুধু পরিচয়ের জন্য দেয়া সাধারণ নামই নয় বরং প্রতিটি নামই এমন কোন গুণ বোঝায় যা তার প্রশংসা ও পূর্ণতাকে অপরই অপরিহার্য করে আল্লামা জুরকানি রেহেমাহুল্লাহ ইমাম গাজালির উত্তৃতি দিয়ে বলেছেন আমাদের জন্য রসল সাল্লাসাল্লামের এমন কোনো নাম রাখা বৈধ নয় যা তার পিতৃপুরুষ রাখেননি এমনকি তিনি নিজেও তার জন্য রাখেননি অর্থাৎ আমাদের জন্য তার নাম রাখা বৈধ নয় যদিও সেই নামটি সর্বস্ব গুণ প্রকাশ করে যদি নবীর জন্য আমাদের পছন্দসই নাম রাখা বৈধ হয় তাহলে অনেকেই হয়তো এমন নাম রেখে বসবে যে নামের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নয় এই উদাসীনতার ফলে সে বিরাট বিপদের মুখে পড়বে অথচ সে বুঝতেও পারবে না সে কী করেছে ইমান জুরকানি যা বলেছেন বাস্তবেও সেটাই সঠিক যেহেতু নবীজির নাম কয়টি ও কি কী এই বিষয়ের শরীয়তে সুস্পষ্ট বিবরণ রয়েছে নবীজির শুভ জন্ম নবীজির বংশ ও নাম সম্পর্কিত হাদিসসমূহ তার জন্ম সম্পর্কে বিবরণ পেশ করেছে তার জন্মের দিন তারিখ সময় সম্পর্কে আলোচনা আমরা করবো না কারণ এটা সিরাজ সম্পর্কিত বিষয় আমরা বরং তার জন্ম সংক্রান্ত যে বিষয়টি সামালের সাথে সম্পর্কিত সেটা আলোচনা করব যাই হোক মা আমিনা তাকে অন্যান্য নারীদের মতোই গর্ভধারণ করেছেন গর্ভের মাসগুলি তিনি অন্য সব নারীর মতোই কাটিয়েছেন এবং অন্যান্য গর্ভধারিণীর মতোই সন্তান প্রসব করেছেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মাওয়ালিদ ও সামাইল গ্রন্থগুলিতে অনেকেই বিভিন্ন ধারণাপ্রসত জন্মকাহিনী বর্ণনা করেছেন আশ্চর্য ও দুর্লভ সব বিবরণ দিয়েছেন তারা তারা ধারণা করেছেন এতে করে নবীজির মর্যাদা উন্নত হবে যা আদতে একটি ভ্রান্ত ধারণা এবং মরুর মরিচিকা জলমাত্র। মাত্র ও চরিত্রে তার অবস্থান আল্লাহ তালা নির্ণয় করে দিয়েছেন তাই তার জন্য যথেষ্ট কাল্পনিক ধারণা ও কাহিনী গড়ায় তার সম্মান মোটেই বাড়বে না এ বিষয়ে কয়েকটি গ্রন্থে যা যা লেখা আছে তা পড়লে মানুষ অবাক হয়ে যাবে কেউ বলেছেন রসল সাল্লি ওয়াসাল্লামের মা তার গর্ভকালে গর্ভভার অনুভব করেননি কেউ বলেছেন নবীজির মায়ের গর্ভার ছিল অন্যান্য নারীদের চেয়ে বেশি কেউ আবার এই পরস্পর বিরোধী দুটি মতের মাঝে সমন্বয় সৃষ্টি করার চেষ্টা করেছেন তাদের মস্তিষ্ক এই ধাঁধার সমাধানে যার পরাই মেহনত চালিয়েছে অনেকে গর্ভকালের মাসগুলোকে বিভক্ত করেছেন ভাগে এবং প্রতি মাসে ঘটিত নানান ঘটনার বয়ান তুলে ধরেছেন কেউ আমিনা আমিনাকে সুসংবাদ দিতে আশা আসমানি ফেরেস্তাদের আরোহণ ও অবতরণের বর্ণনা রসদসাল্লু জন্ম রজনীতে বেশ কিছু বিরল ও বিস্ময়কর ঘটনা ঘটেছে তারকারাজি পৃথিবীর কাছাকাছি এসেছে ফেরেস্তারা নেমেছে মাটিতে আমিনার ঘর ভরে গেছে আলোয় আলোয় সহসা আমিনা কবি হয়ে গেছেন এবং এ সম্পর্কে নানান কবিতা রচনা করেছেন বিপুল সংখ্যক লেখক লিখেছেন সে রাতে কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠেছে ভেঙে পড়েছে প্রাসাদের চোদ্দটি চূড়া নিভে গেছে পারস্যের অগ্নিকুণ্ড এবং শুকিয়ে গেছে তাবারি উপসাগর এমন আরও অনেক বর্ণনা আছে এই সবগুলো জাল হাদিস রচয়িতাদের বানানো বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক নেই যদি ঘটনাগুলো সত্য হতো তাহলে অবশ্যই সহিহাদিসে বর্ণিত হতো এরকম আরও প্রচলিত আছে যে তিনি খতনাকৃত এবং নাড়ী কর্তৃত অবস্থায় জন্ম নিয়েছেন ইবনুল কাইম রেহমাহুল্লাহ বলেন এই বিষয়ে বর্ণিত হাদিস বিশুদ্ধ নয় আল্লামা আবুল ফরাজ ইবনুল চাউজি মাউজদুয়াদ গ্রন্থেও তা উল্লেখ করেছেন এর একটি হাদিসও গ্রহণযোগ্য নয় নবীজির সন্তান সন্ততি এবেন কাসির রেহমাহুল্লাহ বলেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে শুধু ইব্রাহিম রাদুল্লা আনহো ছাড়া রসুল্লা সাল্লু আলহি আসাল্লামের সব সন্তান খাদিজা রাদিল্লা আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ। ইব্রাহিম রাজ আনহুর জন্ম মারিয়া বিনতেশাম কেবিতা রাদ আনহার গর্ভ থেকে ইবনুল কাইম রাহমুল্লাহ বলেন নবীজির প্রথম সন্তান কাসেম তারপর পর্যায়ক্রমে জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এরপর জন্ম নিয়েছেন আবদুল্লাহ অবশ্য তার জন্মকাল নিয়ে মতবিরোধ আছে এরপর ইব্রাহিম রাজুল্লাহ আনহু তিনি মদিনায় জন্মগ্রহণ করেন সবার পরিচয় সংক্ষেপে জানা যাক প্রথমেই কাসেম তিনি নবীজির প্রথম সন্তান নবতের পূর্বে তার জন্ম হয়েছে তার কারণে নবীজির উপনাম হয়েছে আবুল কাসেম তিনি কতদিন বেঁচেছিলেন তা নিয়ে মতভেদ আছে অনেকে বলেন ১৭ মাস নবীজ সাল্লু আলি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে তিনিই প্রথম মারা যান আবদুল্লাহ বলা হয় তিনি মক্কায় বাল্যকালেই মারা গেছেন তবে তার জন্ম কি নবতের পূর্বে না পরে এ নিয়ে মতভেদ আছে কয়েকজন নবতের পরে হওয়াকে সহি বলেছেন তার উপাধি ছিল তৈব ও তাহের অর্থাৎ উত্তম ও পবিত্র তবে কারো মতে তৈব ও তাহের হল শেষ দুই সন্তানের উপাধি ইব্দুল কঈম রেহমাহুল্লাহ বলেছেন না দুটি আব্দুল্লাহ রাদি আল্লাহ উপাধি জাইনাব তিনি রসুল সাল্লাহ আলহি আাসাল্লামের বড় মেয়ে ইবিন সাহাক বলেছেন তিনি নবীজির ত্রিশ বছরকালে জন্মগ্রহণ করেছেন নবীজি সাল্লু আলিহাসাল্লাম তাকে খাদিজা রাদ আনহার ভাগ্নে আবুল আস এবং রাবির সঙ্গে বিয়ে দিয়েছিলেন এই বিয়ে হয় খাদিজার আগ্রহে কারণ আবুল আসকে তিনি আপন সন্তানের মতো দেখতেন বাণিজ্যে বিত্তে ও বিশ্বাসে আবুল আস ছিলেন মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি নবীজ সাল্লাহু আলি ওয়াসাল্লামের নবত পাবার পর খাদিচারাদিল আনহা এবং তার সকল কন্যা তার উপর বিশ্বাস স্থাপন করেন কিন্তু আবুল আস সিরকের গলিতেই থেকে যান নবীজ সাল্লাহ আলিহাস্লাম তার অন্য দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে আবু আহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন কিন্তু কোরাইশের সামনে আল্লাহর বিধান পরিষ্কার হয়ে গেলে তারা বলল তোমরা মোহাম্মদের সাথে সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে যাও তার মেয়েদের তার কাছে ফিরিয়ে দাও তাদের নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে দাও আবুল হাবের ছেলেরা তাদের আহ্বানে সাড়া দেয় এবং মিলনের পূর্বেই তারা স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিনিময়ে এরপর উতপার সাথে আবান এবং সাইদ এবং আসের কন্যাকে বিয়ে দেয়া হয় আর এই বিচ্ছেদের মাধ্যমে আল্লাহ আল্লাতালা নবীজির মেয়েকে উত্পার হাত থেকে নিষ্কৃতি দিয়ে সম্মানিত করেন তারা আবুল আসের কাছেও আসে এবং বলে তোমার স্ত্রীকে ছেড়ে দাও পরিবর্তে তুমি কুরায়সদের যে মেয়েকে চাও বিয়ের ব্যবস্থা করব আবুল আস বলেন আল্লাহর কসম আমি স্ত্রীকে ছাড়তে পারব না এবং আমার স্ত্রীর পরিবর্তে কুরায়শের অন্য কোনো মেয়েকেও আমি চাই না নবী সাল্লু আলাইসাল্লাম তার প্রশংসা করতেন জাইনা ব্রাদ আনহা তার পূর্বের মতোই স্বামীর সাথে বসবাস করতে থাকেন যদিও তিনি ছিলেন মুসলিম এবং স্বামী ছিলেন মুশরিক। এই ধরনের সম্পর্ক হারাম হবার ব্যাপারে বিধান তখনও নাজিল হয়নি নবীজ্ল আলি ওয়াসালাম হিজরত করেন কিন্তু জাইনা ব্রাদিল্লা আনহা স্বামীর সাথে মক্কায় থেকে যান বদরের যুদ্ধ সংঘটিত হলে আবুল আস অন্যান্য কাফিরদের সাথে বন্দী হন জাইনা ব্রাদিল্লাউ আনহা স্বামীর মুক্তিপণ হিসেবে গলার হার খুলে পাঠান যা খাদিজা রাদেল আনহা তাকে বিয়েতে উপহার দিয়েছিলেন সেই হার দেখে নবীজিৎসাল্লু আলহ্লাম ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি সাহাবিদের বলেন তোমরা যদি জাইনাবের বন্দিকে ছেড়ে দাও এবং তার জন্য পাঠানো মুক্তিপণ তাকে ফিরিয়ে দাও তাহলে দিতে পারো সাহাবিগণ তাই করেন তবে নবীজি সাল্লাহু আলহাম তাকে যে মুক্তি দিলেন তার থেকে এই প্রতিশ্রুতি নেবার পর যে সে গিয়ে জাইনাব আনহাকে মদিনায় পাঠিয়ে দেবে কেননা ইসলাম এখন তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে জায়দ এবং হারেসা এবং আরেকজন আনসার সাহাবিকেও নবীজ সাল্লি আসসালাম তার সঙ্গে পাঠালেন এবং তাদের দুজনকে মক্কার বাইরে মদিনার পথে ইয়াজুজ নামক স্থানে অপেক্ষা করতে বললেন যেন তিনি বেরিয়ে এলে তাকে সঙ্গ দিতে পারে আবুল আস শর্ত পালন করলেন এবং স্ত্রীকে মদিনার সফরের প্রস্তুতি নিতে বললেন এজন্য তিনি তার ভাই কিনাণা এবং রাবিকে নির্দেশ দিলেন যে সে যেন জাইনবকে এখান থেকে নিয়ে যায় দেবেন হারেসা এবং তার আনসার সঙ্গীর কাছে পৌঁছে দেয় হতে পারে তিনি এমন করেছিলেন যেন স্ত্রীর বিদায় দৃশ্য দেখতে না হয় কেননা এই স্মৃতি তাকে নিদারুণ যন্ত্রণা দেবে কিনানা তার তীর ধনুক সাথে নিলেন এবং জাইনবকে সাথে নিয়ে দিনের আলোতেই বেরিয়ে পড়লেন জাইনব রাদালো আনহা বসলেন উটের হাওদায় কুরাইশদের কয়েকজন এই খবর জানতে পারলো। তারাও যথারীতি সন্ধানে বেরিয়ে পড়ল সর্বপ্রথম হাব্বার এভেন আসওয়াদ এগিয়ে এসে হাওদায় বসা জায়নাবকে বর্ষা নিক্ষেপের হুমকি দিল কিনানা হাঁটু গেড়ে বসে পড়লেন এবং ধনুকে তীরের সংযোগ ঘটিয়ে বললেন আল্লাহর কসম আবার কাছাকাছি যেই আসবে তাকে তীর তীরবিদ্ধ করব এতে লোকজন কিছুটা পিছু হটল এ সময় আবু সুফিয়ান কোরাইশদের একটা বড় দলসহ এগিয়ে এলো, বলল ওহে থামো তীর থেকে হাত ছড়াও যাতে তোমার সাথে আমরা কথা বলতে পারি না তীর সরে নিলেন আবু সোফিয়ান এগিয়ে তার সামনে এসে দাঁড়াল তারপর বলল তুমি কাজটা ঠিক করছো না তুমি সবার সামনে প্রকাশ্যে এই মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছ অথচ তুমি জানো আমাদের বিপদ ও দুর্যোগের কথা মুহাম্মাদের কেউ আমাদের কাছে বন্দিও নেই তুমি এভাবে প্রকাশ্যে তার মেয়েকে নিয়ে বের হলে মানুষ ভাববে কতটা অপদস্থ পরিস্থিতিতে নাই আমরা পড়েছি এবং এটা আমাদের জন্য অপমান কর আমার জীবনের শপথ তাকে তার বাবার কাছ থেকে দূরে আটকে রাখার কোনো প্রয়োজন আমাদের নেই এবং আমরা এভাবে প্রতিশোধ গ্রহণ করতে চাই না আমরা চাই মেয়েটিকে নিয়ে ফিরে যাও যেন সোরগোল বন্ধ হয়ে যায় এবং মানুষ বলে যে মুহাম্মাদের মেয়েকে আমরা যাত্রাপথে রুখে দিয়েছি পরে গোপনে বেরিয়ে তার বাবার কাছে পৌঁছে দেবে কিনানা আবু সুফিয়ানের পরামর্শ মোতাবেক কাজ করল জাইনাব রাদিল্লা আনহা মদিনায় পৌঁছলে রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম পুরো ঘটনা শুনলেন কিন্তু মেয়ের উপর এরকম আচরণে তিনি নিদব থাকতে পারলেন না আবু হরাইনা রাদাল আনহু বলেন নবীজি সাল্লু আলহিউ আমাদের একটি দল প্রেরণ করলেন বলে দিলেন যদি তোমরা অমুক অমুককে পাও তাহলে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এরপর তিনি আমাদের যাত্রা শুরুর প্রাক্কালে বললেন আমি তোমাদের নির্দেশ দিয়েছিলাম অমুক তমুককে আগুন দিয়ে পড়াবে অথচ আগুন দিয়ে আল্লাহ ছাড়া কেউ শাস্তি দিতে পারে না সুতরাং তোমরা তাদেরকে পেলে হত্যা করবে এবেন এ শাক এবং এবেন হেসামের বর্ণনা থেকে জানা যায় ঘোষিত ব্যক্তিরা হল হাব্বার ও তার সঙ্গী এরপর বহুদিন কেটে গেছে আবুল আস মক্কায় স্ত্রী জয়নাবাদাল আনহা থেকে দূরে এর মধ্যে অন্য কাউকে বিয়ের কথাও ভাবেননি কেননা রূপে গুণে ও বংশমর্যাদায় জাইনা ব্রাদ আনহার সমতল্য কেই বা আছে ষষ্ঠ হিজরি এলো। আবুল আস বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাত্রা করলেন তার নিজের ও কুরাইসদের বহু লোকের ব্যবসা সামগ্রী নিয়ে তিনি ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার ব্যবসায়িক কর্মকাণ্ড শেষ হলে তিনি কাফেলে নিয়ে ফিরছিলেন রসলসাল্ল্লাহু আলহামের একটা টহল দল তাকে পেয়ে যায় এবং তার সঙ্গে যা ছিল সব নিয়ে নেয় কিন্তু আবুল আস পালাতে সক্ষম হয় সৈন্যরা মালামাল নিয়ে অগ্রসভর হওয়ার পর আবুল আস রাতের চাদরে থেকে নবীজির মেয়ে জায়না ব্রাদ্লাহ আনহার কাছে আসেন এবং আশ্রয় প্রার্থনা করেন জায়না ব্রাদিল্লা আনহা তাকে আশ্রয় দেন সকালে নবীজি সাল্লু আলহিহাস্লাম ফজরে নামাজের উদ্দেশ্যে বের হলেন এবং তাকে দিলেন সাহাবিরাও তার সাথে তাকবিদ দিয়ে নামাজ শুরু করলেন সে সময় জাইনার ব্রাদ আনহা নারীদের মধ্যে উচ্চ স্বরে ঘোষণা দিলেন লোকসকল আমি আবুল আস ইবন রাবিকে আশ্রয় দিয়েছি নবীজিৎসাল্লু আলিউসাল্লাম সালাম ফেরানের পর উপস্থিত লোকদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলেন আমি যা শুনেছি তোমরাও কি তা শুনতে পেয়েছ তারা বললো যে নবীজিৎসাল্লু আলি আসাল্লাম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ পূর্বে থেকে আমি এ বিষয়ে কিছুই জানি না তোমরা এখন যখন শুনলে আমিও এখন শুনলাম তবে মুসলিমদের কাছে তাদের দুর্বলতম মানুষও আশ্রয় পেতে পারে এরপর নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম জাইনাব রাদিল্লা আনহার কাছে গেলেন বললেন জাইনাব তাকে সম্মানের সাথে রাখো তবে নির্জনে যেন সে তোমার কাছে না আসে কারণ তুমি তার জন্য হালাল নও রসসাল আলহি আসালাম আবুল আসের সম্পদ হস্তগতকারী টহল সৈন্যদের ডেকে পাঠালেন তিনি তাদের বললেন এই লোক সম্পর্কে তোমরা জানো তোমরা তার সম্পদ হস্তগত করেছ কিন্তু তোমরা যদি ভালো মনে করো তাহলে তার সম্পদ ফিরিয়ে দাও আমরা তাই চাই কিন্তু যদি ফিরিয়ে না দাও তাহলেও তা আল্লাহর পক্ষ থেকে তোমাদের দেয়া বিশেষ সম্পদ যা গ্রহণের অধিক হকদার তোমরা সৈন্যরা তার সম্পদ ফিরিয়ে দিল মালামাল নিয়ে আবুল আস মক্কা এলেন এবং মালিকদের কাছে আপন আপন সম্পদ ফিরিয়ে দিলেন শেষে বললেন তোমাদের কার সম্পদ আমার কাছে রয়ে গেছে কি যা সে গ্রহণ করেনি তারা বলল না আল্লাহ তোমাকে উত্তম বিনিময়ে দিন আমরা তোমাকে পরিপূর্ণ বিশ্বস্ত পেয়েছি আবুল আস বললেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ তার বান্দা ও রাসুল আল্লাহর শপথ তার কাছে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করতে কেবল এই আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে তোমরা ভাববে আমি চেয়েছি তোমাদের মালামাল আত্মসাত করতে এখন যেহেতু আল্লাহ তোমাদের সম্পদ আদায় করে দিয়েছেন এবং আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি তাই ইসলাম গ্রহণ করছি তারপর তিনি মদিনার পথে যাত্রা করেন নবীজ সাল্লু আলহিহাসাল্লাম জাইনা ব্রাদ আনহাকে তার কাছে ফিরিয়ে দেন প্রথম বিয়ের ভিত্তিতেই এবং তার উপর নতুন কিছুই আরোপ করেননি এভাবে এই সম্মানিত পরিবারটি আবার মিলিত হল যদিও বেশিদিন স্থায়ী হয়নি দুই বছর পর অষ্টম হিজড়িতে জাইনাব রাদেল্লা আনহা ইন্তেকাল করেন তার গর্ভ থেকে দুটি সন্তান হয় আলী এবং উমামা রাদেল্লা আনহুমা মায়ের মৃত্যুর সময় আলী ছিলেন দুগ্ধপোষ্য তাকে নবীজ সাল্লা আলিয়াল্লাম গাজেরা গোত্র থেকে ফিরিয়ে আনেন সেখানে তিনি দুগ্ধ পান করতেন তার দুধ মক্কার মসজিদদের অন্তর্ভুক্ত ছিল মক্কা বিজয়ের দিন আলী নবীজের উঠের পিছনে বসা ছিল আলী তার বাবার জীবন্তশায় ইন্তেকাল করেন আর উমামা ছিল ছোট্ট বালিকা যখন তার মায়ের মৃত্যু হয় উমামায় সেই বালিকা যাকে কাঁধে রেখে রসুলসাল্লু আলহিসাল্লাম নামাজ আদায় করেছেন রুকতে যাওয়ার সময় তিনি কাঁধ থেকে তাকে নামিয়ে রাখতেন এরপর সেজদা থেকে উঠে দাঁড়ানোর সময় পুনরায় কাঁধে তুলে নিতেন চতুর্থ খলিফা আলী রাজেলা আনহু তাকে তার খালা সৈয়দ ফাতেমার রাজেলা আনহার ইন্তেকালের পর বিয়ে করেছিলেন আলী রাদেল আনহর শাহাদাতের পর তার বিয়ে হয় মুগিরা এবং নওফ আল সাথে এবং মুগিরার স্ত্রী হিসেবেই তিনি ইন্তেকাল করেন তার গর্ভে আলী রাজাল আনহু এবং মুঘিরা কারোরই কোনো সন্তান হয়নি আবুল আস ইন্তেকাল করেন বারো হিস্ট্রিতে স্ত্রী জাইনাব রাজু আনহার ইন্তেকালের চার বছর পর রসুল সাল্লি আসাল্লাম তার প্রশংসা করেছেন একবার তিনি খুদ্ দেবার সময় বলেছেন আমি আবুল আসের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি সে আমাকে কথা দিয়েছে এবং তা বাস্তবায়ন করেছে রুকাইয়া রোকাইয়া রাদেল্লাহ আনহা যখন জন্মগ্রহণ করেন তখন নবীজ সাল্লাহ আলহিউ আসালামের বয়স ৩৩ বছর মক্কায় থাকাকালে ওসমান এবং আফফান রাদেল্লাহ আনহু তাকে বিয়ে করেন আবুল আহেবের ছেলে উথবার সাথে মিলনের পূর্বে ছেড়ে দিলে এই বিয়ে সংঘটিত হয় তিনি তার স্বামীর সাথে দুইবার হিজরত করেন একবার আবিসিনিয়ায় আয় এবং পরে মদিনায় উজ্জ্বল সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি নবিজি বদরযুদ্ধে যাত্রা করার প্রাককালে তিনি অসুস্থ হয়ে পড়েন তার জন্য ওসমান রাদিল্লা আনহকে তিনি মদিনায় রেখে যান বলে যান নিশ্চয় যারা বদর যুদ্ধে শহীদ হবে তাদের একজনের সমপরিমাণ স্বভাব ও গনিমত তোমার জন্য থাকবে এই অসুস্থতাই টোকাইয়া রাদিল্লাউ আনহা মৃত্যু বরণ করেন জায়দেবেন হারেসা এসেছিলেন বদর যুদ্ধে জয়ী হবার সুসংবাদ দিতে এসে দেখেন তার কবরের উপর মাটি সমান করা হচ্ছে তার ঘরে এক ছেলে আবদুল্লাহ জন্মগ্রহণ করেন তার নামেই ওসমান রাজেল্লা আনহো উপনাম নিয়েছিলেন তবে আবদুল্লাহ ছয় বছর বয়সে মারা যান এরপর ওসমান রাদেল্লা আনহো তার ছেলে আমরের নামে উপনাম গ্রহণ করেন উম্মে কুলসুম উম্মে কুলসুম রাজেল্লা আনহার নাম জানা যায় না তিনি উম্মে কুলসুম নামেই পরিচিত ছিলেন নবিজি তাকে ওসমান রাজিল্লাহ আনহোর সাথে বিয়ে দেন তার বড় বন লুকাইয়া মারা যাবার পরেই এটা ছিল তৃতীয় হিজড়ির ঘটনা ওসমান রাজিল্লাহ আনহর স্ত্রী হিসেবেই তিনি আজীবন অতিবাহিত করেন নয় হিজরিতে আল্লাহ তাকে মৃত্যু দান করেন নবীজি নিজে তার জানাজা পরিয়েছেন তার কবরের পাশে বসেছেন এ সময় তার চোখ বেয়ে অশ্রুঝড় ছিল দাফনের আগে তিনি সাহাবিদে জিজ্ঞেস করেন তোমাদের মধ্যে কেউ কী আছে যে গতরাত রাত সহবাস করেনি আবুতালহা রাজিল্লাহ আনহো বলেন আমি নবিজি বলেন তুমি কবরে নামো আবুতালহা রাদিল্লাহ আনহো তার কবরে নামেন ওসমান রাজিল্লা আনহোকে জিন্নুরায়ণ বা দুই জ্যোতির অধিকারী উপাধি দেয়া হয় কেননা তিনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেন ওসমান রাজিল্লা আনহুর স্ত্রী থাকাকালে ওম্মে কুলসুমের কোনো সন্তান হয়নি ফাতেমা তার জন্মসন সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি ইবনুল জাজি রহমাহুল্লাহ বলেন নবুয়তের পাঁচ বছর পূর্বে তার জন্ম হয় এবেন আবদুলবার রহমাউল্লাহ বলেন তার জন্ম হয়েছে নবীজির একচল্লিশ বছর বয়সে নবীজি তাকে আলী রাদ ও আনহুর সাথে বিয়ে দেন এই বিয়ে সংঘটিত হয় হিজরতের দ্বিতীয় বছরে নবীজির কাছে তার আপনজনের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন তিনি নবিজি তার ক্ষোভে ক্ষুব্ধ হতেন তার সন্তোষে সন্তুষ্ট হতেন হাদিসে এসেছে মিসওয়ার এবেন মাখরামা বলেন আলী রাদেল্লাউ আনহু আবু জাহের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফাতেমা রাদেল্লা আনহা তা শুনে ফেলেন তারপর নবিজির কাছে এসে বললেন আপনার সম্প্রদায় মনে করে আপনার মেয়েদের কিছু হলেও আপনি ক্ষুব্ধ হন না এদিকে আলী আবু জাহের মেয়েকে বিবাহ করতে যাচ্ছে नबीजी सल्ला आलिस्सल्लम एक कथा श्री दाड़े जा वर्णनगारी अर्थात फातिमार उपस्थिति नबीजी के बोलते शुनेबुल आसर का एक मेके से कथा दिए कथा रेखे और फातिमा हार कलिजार टुकड़ा तर कष्ट अपछंद करी आल्ला कसम आल्ला नबीर मे और आल्ला शत्रुर मे एक, एक होते এরপর আলী রাদুল্লাহ আনহু সেই বিয়ের প্রস্তাব বাতিল করেন অন্য বর্ণনায় আছে হিসাম ইবেন মহিরা তার মেয়েকে আলী ইবেন আবু তালিবের কাছে বিয়ে দেবার অনুমতি চেয়েছেন কিন্তু নবীজি বলে দেন অনুমতি দেবো না অনুমতি দেবো না অনুমতি দেব না যদি আবু তালিবের ছেলে চায় তাহলে আমার মেয়েকে তালাক দিয়ে তাকে বিয়ে করুক কারণ ফাতেমা আমার কলিজার টুকরা তার সংশয় আমাকে সংশয়ে ফেলে তার কষ্ট আমাকে কষ্ট দেয় ফাতেম রাদের আনহা হলেন এই উম্মতের নারীদের সর্দার আইসারাদ আনহা বলেন আমরা সকল স্ত্রী রসুলসাল্ল আলহ আসালামের কাছে ছিলাম আমাদের কেউ তখনও মারা যায়নি ফাতেম রাদেল আনহা হেঁটে আসছিলেন আল্লাহর কসম তার হাঁটার ধরন ছিল পুরোপুরি রসুলসাল্লু আলহিউ আসলামের মতো নবিজি তাকে দেখেই স্বাগত জানালেন এবং বললেন মারহাবা হে আমার মেয়ে তারপর তাকে তার ডানে বা বামে বসালেন তাকে চুপিসারে কিছু বললেন শুনে ফাতেমা রাদেল্লা আনহা অছরে কাঁদলেন তার দুঃখ দেখে নবীজি সাল্লু আলহি আসাল্লাম আবারও চুপিসারে কিছু বললেন এবার তিনি হাসলেন নবিজি উঠে গেলে আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি গোপনে তোমাকে কি বলেন। ফাতেমা রাদেল্লা আনহা বললেন নবীজি জীবিত থাকতে সে রহস্য আমি প্রকাশ করব না নবীজি সাল্লু আলহিউলামের ইন্তেকালের পর আমি একদিন তাকে বললাম যে কথা তুমি সেদিন বলতে চাওনি তাকে এখন বলবে তিনি বললেন হ্যাঁ এখন বলবো। এরপর তিনি আমাকে বললেন প্রথমবার নবীজি আমাকে চুপি সারে বলেছিলেন জিব্রিল তার কাছে প্রতিবছর বছর একবার কোরআন নিয়ে আসতেন কিন্তু এই বছর দুইবার কোরআন নিয়ে এসেছেন আমার মনে হচ্ছে মৃত্যু খুব কাছাকাছি এসে পড়েছে সুতরাং আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো কারণ আমি তো তোমার উত্তম পূর্বসুরী তার একথা শুনে আমি কেঁদেছি যা আপনিও দেখেছেন তিনি আমাকে কাঁদতে দেখে দ্বিতীয়বার গোপনে বললেন ফাতেমা তুমি কি মুমিনা এবং উম্মতের নারীদের সর্দার হতে পেরে সন্তুষ্ট নও আরেক বর্ণনা আছে তুমি কি জান্নাতি নারীদের প্রধান হতে পেরে সন্তুষ্ট নও ফাতেমা রাদেল আনহা ইন্তেকাল করেন নবীজি সাল্লু আলহামের মৃত্যুর ছয় মাস পরে তিনি জননে ছিলেন তিনটি ছেলে সন্তানের হাসান হোসাইন এবং মোহসেন মুহসিন ছোট থাকতেই মারা যান এবং দুই মেয়ে সন্তানের উম্মে গুলসুম এবং জৈনাম নবীজির জন্য ফাতেমা ছাড়া আর কোনো উত্তস্বরই ছিল না তাই তার সম্মানিত বংশধার বিস্তার হয়েছে শুধু দুই দৌহিত্র হাসান এবং হোসাইনের মাধ্যমে হাসান রাদিল্লা ও আনহোর সম্পর্কিত বংশধারাকে বলা হয় হাসানই এবং হোসাইন রাজেল্লা আনহু সম্পর্কিত বংশধারাকে বলা হয় হোসাইনি ফাতেমের রাদেল আনহার মে উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন অমর রাদ আনহু তার ঘরে জায়েদ ও রুকাইয়া নামে দুটি সন্তান হয় তবে তাদের দুজনের মাধ্যমে তার বংশধারা বিস্তার লাভ করেনি তারপর তার বিবাহ হয় আউন এবেন জাফরের সাথে তার মৃত্যুর পর বিবাহ হয় আউনের ভাই মুহাম্মদ এবেন জাফরের সাথে তিনিও মারা গেলে তাদের আরেক ভাই আবদুল্লাহ এবিন জাফরের সাথে তার বিয়ে হয় তার স্ত্রী থাকাকালেই তিনি ইন্তেকাল করেন দ্বিতীয় ভাই মুহাম্মদিন জাফরের ঔরসের একটি ছোট মেয়ে ছাড়া তিনজন থেকে আর কোনো সন্তান তার হয়নি সুতরাং সেদিক থেকেও তার কোনো ওয়ারিস নেই আবদুল্লাহ এ জাফর পরে তার বোন জাইনাব বিন তে ফাতেমাকে বিয়ে করেন তার কয়েকটি সন্তান হয় সবশেষে ইব্রাহিম ইব্রাহিম জন্মগ্রহণ করেন অষ্টম হিজড়ির জুল মাসে। তার মাতা হলেন মারিয়া কিবদিয়া রদেল আনহা আনাস রদেলা আনহু বলেন রসুল সাল্লু আলহ আসাল্লাম বলেছেন কোনো এক রাতে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হল আমার পিতৃপুরুষের নামে তার নাম রেখেছিলাম ইব্রাহিম তারপর নবীজি তাকে উম্মে সাইফের কাছে অর্পণ করলেন যিনি ছিলেন আবু সাইফ নামক এক কামারের স্ত্রী নবীজি প্রায়। মদিনার উঁচু ভূমিতে যেতেন যেখানে ইব্রাহিমের দুধমায়ের বাড়ি সেখানে গিয়ে তিনি ইব্রাহিমকে দেখতেন তাকে চুমু দিতেন তারপর ফিরে আসতেন আনাসবেন মালিকর আনহু বলেন আমি নবীজের মতো সন্তানদের প্রতি এতটা মমতাবান আর কাউকে দেখিনি তিনি বলেন মদিনার উঁচু এলাকার এক ঘরে ইব্রাহিম দুধ পান করত নবীজ সেখানে যেতেন আমরাও তার সাথে থাকতাম তিনি ঘরে প্রবেশ করতেন এবং সেই ঘর তখন ধোঁয়ায় আচ্ছাদিত থাকত কারণ তার দুধপিতা ছিলেন লোহার কর্মকার তিনি ইব্রাহিমকে কোলে নিতেন চুমো দিতেন তারপর ফিরে আসতেন অন্য বর্ণনায় আছে তাকে চুমো দিতেন এবং তার ঘ্রাণ নিতেন ইব্রাহিমের জীবনসীমা দীর্ঘ হয়নি মারা গেছেন দুধ পানের বয়সেই নবীজি বলেছেন ইব্রাহিম আমার সন্তান সে স্তন্যপানের সময়ই মারা গেছে তার দুইজন দুধমা আছেন যারা জান্নাতে তার দুধপানের মেয়াদ পূর্ণ করবে ইব্রাহিম রাদেল্লাহ আনহুর শেষ মুহূর্তগুলোর প্রকৃতি সহিবুখারিতে স্পষ্ট বিবৃত হয়েছে আনাসেবেন মালিক রাদেল্লাহ আহু বলেন আমরা ইব্রাহিমকে দেখতে গেলাম এর খানিক পরেই সে শেষ নিশ্বাস ত্যাগ করল নবিজির দুচোখ গড়িয়ে পানি পড়তে লাগল তা দেখে আব্দুর রহমান এবিন আউফ রাজ্লাহ আহু বললেন আল্লাহ রসুল আপনি কাঁদছেন তিনি বলেন হে আউফের ছেলে এটাই তো দয়া তারপর বললেন চোখ অশ্রু ঝরায় হৃদয় বিষণ্ন হয় আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত তার মৃত্যুর দিনে সূর্যগ্রহণ লেগেছিল লোকজন বলা বলি করল ইব্রাহিমের মৃত্যুতে সূর্যগ্রহণ হয়েছে নবীজি বললেন চন্দ্রে বা সূর্যে কারো মৃত্যুর কারণে গ্রহণ লাগে না কারো বেঁচে থাকার কারণেও না তোমরা চন্দ্র বা সূর্য গ্রহণ দেখলে নামাজ পড়ো আর দোয়া করো। আমরা তখন জানলাম নবীজির বংশপরিচয় তার জন্ম এবং তার সন্তান সন্তান সম্পর্কে আর পরিবারে বাকি থাকে ওম্মাহাতুল মৌমিন বা তার স্ত্রীগণ यही सीजे तरह कारण रेन रस मीडिया उम्मुल नामे पुरो एक सीज रिलीज हो आहवान थे तरह सम्पर्क जिनेला सैद्न मुहम्मदीन असलकुम वरम्लाबरक रस मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट